आदर्श परिवार गढ़ते हल देखारिक का आदर्श कल सन्द साढ़े पांच टुन सम्प्रचार सकाल छंगे पीस टी बांगल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 আসসালামুক রহমতুলিল্হমদুলিল্লা রসুল সুপ্রিয় যুবক ভাই বোনেরা আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকে আমরা বিগত অনুষ্ঠানের যেখানে শেষ করেছিলাম সালাত বা নামাজ এই নামাজ বিষয়ে আজকের পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইসলাম তার অস্তিত্ব নামাজের দ্বারা নামাজ আছে ইসলাম আছে নামাজ নাই ইসলাম নাই বাকিটা মিথ্যা দাবি কেউ যদি এমন বলে আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে আমরা আবারও বলছি এ হচ্ছে এক ধরনের মিথ্যা আসফলন কিন্তু একটু কঠিন কাজ কাজের মাধ্যমেই প্রমাণ দিতে হয় যে আমি যা বলছি তা সত্য বলছি অফিসের কোনো কর্মকর্তা সে যদি অফিসে কাজ না করে বারবার বলে যে আমি আমার অফিসের সমস্ত রুলস এন্ড রেগুলেশনের প্রতি যথেষ্ট আস্থাশীল আমি যথেষ্ট শ্রদ্ধাশীল তাহলে উর্ধতন কর্তৃপক্ষ তাকে বলবে যে পাও না আর বলবে যে আমি ইমানদার আর সে নামাজ আদায় করবে না সালাত আদায় করবে না এটা তার মিথ্যা ঘোষণা ছাড়া আর কিছু নয় যুবক বন্ধুরা আপনাকে সত্যিকারের একজন মুসলিম যুবক হতে হলে আপনি পৃথিবীর মানুষের জন্য একজন মডেল হতে হলে আপনাকে অবশ্যই সাজদা দিতে হবে আল্লাহর সামনে কারণ এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অনুরাগ প্রকাশের একটি সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত আল্লাহকে আমি বিশ্বাস করি আমি আল্লাহর প্রতি অনুগত আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী প্রমাণ যখন আমাকে জহরে নামাজের সময় ডাক দেওয়া হয় হাইয়া আল্লাহাল নামাজে আসো সালাতে আসো আমার ব্যবসা প্রতিষ্ঠানের দোকান সৃষ্টি করেছেন জিনিস কোন মোহ তোমার রব থেকে দিয়েছে তোমাকে বিভ্রান্ত করেছে তোমাকে আধারে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই সর্বনাশ তোমার কে করেছে সম্মানিত মর্যাদার অধিকারী মহান রব আল মহামর্যাময় সত্তা আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লা তোমাকে তিনি সুদৃঢ় বিচ্ছিন্ন করে দিল কে তোমাকে গাফেল করে দিল কে তোমাকে বিভ্রান্ত করে দিল কেন তুমি আজকে তোমার জীবনকে এরকম একটি হতাশার মধ্যে নিক্ষেপ করলে এ কোরআনের আহ্বান আর কেমতের দিন মালাইকার জিজ্ঞাস করবে নিক্ষিপ্ত হলে তোমার কি অপরাধ ছিল যে অপরাধে আজ তুমি জ্বলন্ত আগুনের লাকড়িতে পরিণত হলে বলো লোকটি তখন বলবে কালনা খুমিনাল মুসাল্লিন বন্ধু আমরা তো নামাজ আদায় করিনি সালাতের সময় আমরা দোকানে বসে গল্প করেছি, সালাতের সময় আমরা চা খেয়েছি, সালাতের সময় আমরা টিভি দেখেছি, সালাতের সময় আমরা বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছি সালাতের সময় আমরা বিভিন্ন রকমের আজে বাজে কাজে ব্যস্ত ছিলাম নামাজ আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না তাহলে জাহান নামে যাওয়ার জন্য একটি বড় কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা আর আজকের যুব সমাজ আধুনিক সভ্যতার এই যুগে আমাদের একটি উল্লেখযোগ্য সংখ্যক যুব সমাজ যারা নামাজ আদায় করে না বিশেষ করে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো যাদের একটু আর্থিক অবস্থা ভালো যারা একটু এগিয়ে আছেন পড়াশোনায় যারা একটু নিজেদেরকে খুব মডার্ন মনে করেন যারা খুব কালচারাল মনে করেন সংস্কৃত মোনা যারা শিল্পী মোনা এই ধরনের ব্যক্তিদের মধ্যে কোনো নামাজ দেখা যায় না অনেক বিষয়ে আমাদের সমাজে অনেক জোডালো বক্তব্য আসে কিন্তু নামাজের ব্যাপারে আমাদের সমাজে জোডালো বক্তব্য আলমিন আদর্শ হয়ে আগমন করেছিলেন তিনি বলছেন মুরু তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত বছর হবে আমরা আঠারো বছর বয়স হয়ে গেলেও তখন বলি বাচ্চা মানুষ ও কি নামাজ পড়বে আমাদের দাদা দাদিরা মসজিদে যাওয়ার সময় বাচ্চাদেরকে বলে তুই কি নামাজ পড়বি আমাদের মা দাখিল পরীক্ষা দিবে আমরা নামাজের ব্যাপারে কত উদাসীন অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা তাদেরকে শাসন করো প্রয়োজনে তাদের প্রতি কঠোর ব্যবহার করো যার শব্দের অর্থ তাদেরকে প্রয়োজনে প্রহার করো যখন তাদের বয়স বছর হয়ে যাবে তারা যখন দশ বছরের পদারণ করবে তখন তোমরা তাদেরকে শাসন করে নামাজ পড়াও বন্ধুরা আমার সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ অভিভাবক বৃন্দ আমরা কি এই দায়িত্বটি পালন করি নামাজ হলো এই ইসলামের খুঁটি বিল্ডিং এর যদি স্তম্ভ ভেঙ্গে যায় তাহলে বিল্ডিং থাকে না নামাজ হলো ইসলামের স্তম্ভ এটি যদি ভেঙে যায় তাহলে ইসলাম থাকে না আমরা বলেছিলাম না নামাজকে কখনো বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে এটা মনের ভিতরে গেথে রাখুন আপনার পড়ার টেবিলের সামনে আপনি লিখে রাখুন নামাজকে বলো না আমার কাজ আছে কাজকে বলো আমার নামাজের সময় হয়েছে চোখের সামনে আপনি এটাকে ঝুলিয়ে দেন তারপর ওইভাবে আপনাকে নিজেকে তৈরি করুন আপনি যে নামাজ শিখেছেন এখানে অনেক ভুল আছে ভুল নামাজ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না এখানে গোড়ামি করার কোনো বিষয় নেই আজ আমাদের কাছে সব স্পষ্ট আপনি কোন মাঝাবের আপনি কোন দলের আমি যেভাবে নামাজ পড়ছি সেইভাবে তুমি নামাজ আদায় করো হজরতার তালাহ একটি দূরবর্তী একটি মসজিদে একবার তিনি বেড়াতে গেলেন এক ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখলেন নামাজ শেষে লোকটিকে কাছে ডেকে আনলেন বললেন আল্লাহর আমি যা দেখলাম আমার ক্ষুদ্র বিচারে তোমার এই চল্লিশ বছরের নামাজ কোন নামাজ আল্লাহর দরবারে একটি কবুল হয়নি এভাবে যদি তুমি নামাজ পড়ে মৃত্যুবরণ করো আল্লাহর কাছে কোন পুরস্কার পাবে না নামাজ পড়ি ঠিক মতো আমরা নামাজে দাঁড়াই না হাত বাঁধি না আছে না এরকম ত্রুটি আমরা অনেকেই নামাজ বিষয়ে খুবই উদাসীন একদল তো আমরা নামাজ পড়ি না মানে সালাত আদায় করি না নামাজের কোন মূল্যই নাই এরা নামাজ থেকে সম্পূর্ণ ভাবে দূরে আরেক দল হচ্ছে যারা নামাজ আদায় করে তাদের অবস্থাটা কি তাদের অবস্থাটা হলো যে যথাযথভাবে রাসুল সাল্লাহ আল্লাহ শেখানোর তরিকা অনুযায়ী নামাজ আদায় করি না আমি অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধা রেখে বলছি আমাদের আলেম সমাজ ইমামগণ নামাজের মাসলাম প্রশ্ন আসলে তারা বলেন এসব বলছে স্যার আমার অঙ্কটা হয়েছে কিনা একটু দেখবেন গণিত টিচার বলছে আরে তুমি যেভাবে করেছ অসুবিধা নেই ওতে কি কোন রেজাল্ট নামবে আশ্চর্য কেউ এসে জানতে চাচ্ছে খাতিফ সাহেব ইমাম সাহেব আমি যে ভাবে নামাজটি পড়ছি আমার নামাজটিকে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক তাকে ধমক দেওয়া হচ্ছে আপনার অত কিছু জানার কি দরকার যেভাবে পড়তেছেন এভাবেই নামাজ শেখার জিনিস এটা শেখা ছাড়া আদায় হয় না এর বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো দোয়া কালাম আছে অনেকগুলো আনুষ্ঠানিকতা আছে একজন দাঁড়িয়ে গেলো পা দুটো তার কেবলামুখী হলো না এই ভাবে হয়ে রইল সে এভাবেই নামাজে দাঁড়িয়ে থাকলো অথচ আল্লাহ নির্দেশ হলো না আল্লাহ রসুল কোথায় হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন বিশুদ্ধ দলিল দ্বারা কোনটা প্রমাণিত সে কোনোদিন দেখলো না রাসুল রুকুতে গিয়ে কতক্ষণ সময় থেকেছেন পিঠটা কেমন ছিল উটের পিঠের মতো হয়ে আছে এটা কি রুকু হলো সম্পূর্ণরূপে সোজা হতে হবে হাত দুটো উঠবে আত্মসমর্পণ আপনি কি করছেন এগুলো বোখারি শরীফ হাদিসের গ্রন্থ থেকে প্রমাণিত জবক ভাইরা নামাজের উপরে আমরা আরেকটু বিস্তারিত কথা শুনবো তবে সময় হয়েছে ছোট্ট বিরতির পর আমরা আবার আলোচনায় অনেক করাপি বহিল না হওয়া বেশি খরচ না করে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে ঠিক করতে হবে যে সুখ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ে করতে रक्षाकारी देख अल्लाह सवार रक्षा कारी कल सन्दा साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালেডান্স এস ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিজ টিভি বাংলায়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 আমরা চডাই আনন্দ দেখুন রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় मोमिन बंदार्थी इंगे रंजित कर जीवन रंगल वी व्रियोन এবং সেই সাথে আমাদের সম্মানিত যে সকল মুরব্বীগণ আমাদের এই অনুষ্ঠান গুলো দেখছেন আল্লাহ আমরা অনেকেই নামাজ বিষয়ে খুবই উদাসীন একদল তো আমরা নামাজ পড়ি না মানে সালাত আদায় করি না নামাজের কোনো মূল্যই নাই এরা নামাজ থেকে সম্পূর্ণ ভাবে দূরে আরেক দল হচ্ছে যারা নামাজ আদায় করে তাদের অবস্থাটা কি তারা বলেন এসব নিয়ে দরকার নেই আপনি যেভাবে চলছেন এভাবেই চলেন এটা কিন্তু আসলে কোন যথাযথ জবাব হলো না কোনো গণিতের টিচার ছাত্র এসে বলছে স্যার আমার অঙ্কটা হয়েছে কিনা একটু দেখবেন গণিতি টিসার বলছে আরে তুমি যেভাবে করেছ অসুবিধা নেই হচ্ছে আপনার অত কিছু জানার কি দরকার যেভাবে পড়তেছেন এভাবেই পড়েন আমার নবী বলছে তুমি নামাজ শেখো নামাজ শেখার জিনিস এটা শেখা ছাড়া আদায় হয় না এর বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কেবলামুখী হবে তাহলে কি তার দাঁড়ানো হলো হল না হাত কেমন করে বাঁধতে হবে কত দূর পর্যন্ত তুলতে হবে এগুলো সে কোনদিন খেয়াল করলো না দেখে দেখে নামাজ শিখা আল্লাহ রসুল কোথায় হাত বেঁধে নামাজে দাঁড়িয়েছেন বিশুদ্ধ দলিল দ্বারা কোনটা প্রমাণিত সে দিন দেখলো না কতক্ষণ সময় থেকে কেমন ছিল এমন সোজা হবে উপরে একটা পানি ভর্তি গ্লাস রাখলে তার পানি টলটল করবে না দেখুন তো হিসাব করে কয়েকজনের এইভাবে রুকু হয় সুন্দরভাবে দাঁড়াতে হবে সম্পূর্ণরূপে সোজা হতে হবে হাত দুটো উঠবে আত্মসমর্পণ আপনি কি করছেন এগুলো বোখারি শরীফ হাদিসের গ্রন্থ থেকে প্রমাণিত সাজদা নাক কপাল মাটিতে ঠেকিয়ে সুন্দরভাবে সাজদা করা আমরা সাজদার ব্যাপারে খুবই উদাসীন জালসা কিভাবে বসতে হবে আমরা এর সঠিক পদ্ধতিটি অনুসরণ করি না আর এভাবে আমরা বছরের পর বছর নামাজ পড়ি আমি এমনও নামাজই দেখেছি মুরগি ঠুকুর দিয়ে ধান তোলার মতো এত দ্রুত সাজদা থেকে সে উঠে যায় কখন সে সাতবার দশ বার তীর পাঠ করে অনেক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে না যুবক বন্ধুরা আপনি শুদ্ধ শুদ্ধভাবে নামাজ শিখুন আজকে বাজারে সাহি শুদ্ধভাবে নামাজ শেখার মতো প্রচুর পুস্তক এসেছে জগৎ বিখ্যাত বর্তমান সময়ের হাদিস বিজ্ঞানী হাদিস গবেষক আল্লামা নাসির উদ্দিন আলবানী তিনি একটি অবিসরণীয় গ্রন্থ রচনা করেছেন বাংলা ভাষা এটা অনুদিত হয়েছে নামাজ। নামাজ আপনি রাসুলের নামাজ পড়ে দেখুন তৃপ্তি পাবেন আপনি রাসুলের নামাজ আদায় করুন আত্মতৃপ্তির সঙ্গে সঙ্গে আপনার ভিতর একটা শক্তি তৈরি হবে যে শক্তি আপনাকে এবং মনকার গৃহীত এবং হচ্ছে সালাত এই সালাতের মাধ্যমে আপনি অর্জন করতে পারেন সফলতা নামাজের সঙ্গে সঙ্গে আল্লাপাক আর বাকি যে সমস্ত জিনিস আপনার জন্য ফরজ করেছেন আপনি সেগুলো পালন করবেন সকালবেলা একটু দেব না। আপনি অনেক কিছু শিখেছেন অর্জন করেছেন কিন্তু কোরআন কে আপনি অর্থ সহ পড়েননি এটি কি আপনার জীবনে একটি অপূর্ণতা নয় ফরমাইটি আল্লাহ যে মেসেজ আপনার কাছে আসলো আপনি সেই মেসেজ অর্থ বুঝতে পারলেন না আপনি সেখান থেকে আত্মতৃপ্তি অর্জন করতে পারলেন না কোরআন পড়ুন জীবন গড়ুন আপনার ভিতরে এক অনাবিল, সুন্দর, শান্তিময় অনুভূতি অনুভব করবেন। কোরআন তিল পাশাপাশি আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত করণীয় ইবাদত আপনি সেগুলো অনুসরণ করুন মিথ্যা পরিহার করুন যে মিথ্যা কথা বলে তার কোনো ব্যক্তিত্ব নাই মিথ্যা মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় সত্য মানুষকে মুক্তি দেয় কল্যাণের দিকে নিয়ে যায় আররজ করেছেন রামাজানের রোজা গুলো আপনি আদায় করুন কুতিবা আলাইমাদের তোমাদের রোজাকে ফরজ করা হয়েছে তোমরা পরিশুদ্ধ হতে পারবে सम्पे अधिकारी होते हज आदाय कर दस टी आंगुल्कुल्कर भारे আপনার দেহে হাতে দশটি আঙ্গুল দিয়েছেন এই দশটি আঙ্গুল আছে এই রাস্তাটিতে আপনাকে চলতে হবে এই রাস্তায় চলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আপনি সফল হবেন আল্লা বাকানে বলছেন যে আল্লাহর বিধানে চলে নবী রাসুল সিদ্দিক সফল ব্যক্তিদের সঙ্গে আপনি সেদিন এই হাতটাকে কাজে লাগান হবে এখানে যারা মানুষের জীবিকার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের হাইব্রিড ধান চাল গম উৎপাদন করার জন্য গবেষণা করে যাচ্ছে এটা দুনিয়ার কাজ নয় কারণ তারা আল্লাহর কুদরত এবং মহিমাকে গবেষণা করে মানুষের কল্যাণের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনার অর্জিত জ্ঞান দিয়ে আপনি মানুষের মানুষের সাধন করতে এটা এটা খালক হক, আপনি অত উচ্চ পর্যায়ের পড়াশোনা করেননি আপনি সামান্য পড়াশোনা করেছেন আপনি জীবিকার জন্য এক সামনে অন্ধকার দেখছেন আমি আপনাকে বলবো আপনি যে কোনো বিষয়ে একটি দক্ষতা অর্জন করুন একটি গাড়ি মেরামত করার যোগ্যতা আপনার জীবিকার বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআ আপনি একটি গাড়ি চালনার অভিজ্ঞতা অর্জন করুন অর্জন করুন, আপনার হালাল উপার্জনের ব্যবস্থা হয়ে যাবে আপনি বাজারে একটি দোকান দিয়ে বসুন যেখানে আসমান থেকে আপনার জীবিকা আল্লাহ করবেন আপনি বিশ্বাস করুন সকালবেলা বিসমিল্লা বলে আপনি দরজা খুলুন আপনি কি জানেন বলতে পারবেন আপনার দোকানে আজ যে কয়জন কাস্টমার এসেছিল আপনি কি তাদের চেনেন যারা আপনার দোকান থেকে দ্রব্য সামগ্রী কেনে নিয়ে গেছে আপনি তাদের চেনেন না কে তাদেরকে আপনার দোকানে পাঠালো একবার প্রশ্ন করুন তো কে আপনাকে আজকে দু টাকা লাভ করার ব্যবস্থা করে দিল আপনার বাচ্চা আছে আপনার স্ত্রী আছে আপনার বাবা মা আছে এই দোকানটা হলো ওই পাত্র যে পাত্র দিয়ে আল্লাহ পাক আপনার পরিবারকে জীবিকা দিচ্ছেন বিশ্বাস রাখুন ওই কাস্টমার আসমানের মালিক আরশের মালিক আল্লাহ আল্লাহন হওয়া তাহলে আপনার দোকানে পাঠিয়েছিল শুক্রিয়া আদায় করবেন না সাজদা দিবেন না পাঠায় অমুসলমানের দোকানে আল্লাহ পাক কাস্টমার পাঠায় তবে আল্লাহ মাঝে মাঝে বড় অসন্তুষ্ট হয়ে পড়েন আল্লাহ যখন দেখেন যে আমি তার জন্য কাস্টমার পাঠাই আমার কাস্টমারের পয়সা বড় পরিষ্কার কিন্তু আমার দোকানদারের দ্রব্য সামগ্রী বড় দূষণীয় তখন আল্লাহ করুন আপনি যে কোনো একটি কাজকে গ্রহণ করুন তারপরে আপনি সেটিকে নিয়ে এগিয়ে যান হালাল উপার্জন মানুষের জন্য একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় হালাল খেতে হবে হালাল পরিধান করতে হবে হালাল পবিত্র জিনিস সেবন করতে হবে তাহলেই ভিতরে ইমানের স্বাদ অনুভূত হবে আর যে ব্যক্তি ইমানের স্বাদ পায় সে ব্যক্তি আর জীবনেও শান্তির ছায়াতলে থাকে আর তার জন্য অপেক্ষা করে জান্নাতের সুখময় শান্তির আশ্রয় আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করুন আমাদেরকে কেমতের দিন বিজয়ী করুন এই দোয়া এই আশা ব্যক্ত করে ابادر اجکر আলোচনা এখানে শেষ الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ বাদ্রুত জানালি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলার क्यों तर के इसलमर खाँटी प्रतनिधि बला जाए खोलाफाय राशेदी आज सन्दा छटाय पुन सम्प्रचार दोपुर देशे बीस टी बांगलाय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 शांति इवदान समाजी प्रतिष्ठाए सम्प्रचार सकाल जक आरिक बार्ता महान आल्ला मानवजात आह्वान দয়া এবং জ্ঞানের ঝর্ণা ধারা বিপদগামীদের পথ প্রদর্শকের প্রতি সতর্ক যারা সন্ধিহান বুকে সবচেয়ে পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি